محمد ونصلي على رسوله الكريم اللهم الله فاتبعوني يحببكم الله رسول الله صلى الله عليه واله وسلم مع من ध्वस करते बेचे थकबे तर समय सबकिशी शुद्वा सत्ता বাকি থাকবে আল্লাহর সত্তার সাথে সে যে যতটুকু সম্পর্কিত হয়ে যাবে আল্লাহর রঙে যে যতটুকু রঙিন হয়ে যাবে সে নিজের স্থায়িত্বকে ততটুকু নিশ্চিত করে ফেলবে বলে আল্লাহর ব্যক্তি তার প্রিয়জনদের সাথে থাকবে এই হাদিসের ব্যাপক অর্থ যদি নেওয়া হয় আল্লাহকে যে ভালোবাসবে সে কিভাবে আল্লাহর সান্নিধ্য পাবে তার স্থায়িত্ব হবে জান্নাতের মধ্যে তার খুব চিরস্থায়ী অবস্থান হবে সোসাম বলেছেন কেউ মোমেন্ট হতে পারবে না যদি সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালো না তো রসদাল্লিয়াল্লামকে ভালোবাসাও ইমানের জন্য অপরিহার্য তাহলে আল্লাহ আল্লাপাকের ভালোবাসাটা কতটুকু গুরুত্বপূর্ণ এই ভালোবাসার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আর ভালোবাসার পরিমাপ যার মধ্যে যেই পরিমাণ বেশি হবে তার জন্য জান্না সেই পরিমাণ নিশ্চিত ভালোবাসার প্রকাশ বিভিন্ন রূপে হয়ে হয় সব ভালোবাসাই আবার ফলদায়ক না কোন ভালোবাসা কাজের যেটা আল্লাহর জন্য ভালোবাসা হবে আল্লাহকে ভালোবাসা অতপর আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহর পথে কেউ যদি আল্লাহর সমপর্যায়ের ভালোবাসা অন্য কারোর জন্য প্রয়োগ করে ইহুম কাহবিল্লা মুসিকদের ব্যাপারে আল্লাহ রবন বলেছেন যে তাদের দেব দেবীদেরকে তারা আল্লাহকে ভালোবাসার ন্যায় ভালোবাসে আল্লাহর চেয়ে অন্যকে কে ভালোবাসায় প্রাধান্য দেওয়া হলে বা আল্লাহর সমান কাউকে ভালোবাসলে এই ভালোবাসাটা হলো শিরকি ভালোবাসে আবার আল্লাহকে ভালোবাসল কিন্তু আল্লাহর জন্য আল্লাহর পথে ভালোবাসল না এই ভালোবাসাটা এটাও কাজের না মুশ্রিকরা আল্লাহকে ভালোবাসত এবং আল্লাহকে ভালোবাসার প্রমাণ হিসাবে আল্লাহর নামে বিভিন্ন কিছু তারা কুরবানিও করতো দেবদীবীয় পূজা করতো তারা আল্লাহকে পাওয়ার জন্য এই ভালোবাসাটা আল্লাহকে ভালোবাসা আল্লাহর উদ্দেশ্য না আল্লাহর পথে না মানে আল্লাহতালার যেই পথ দেখা দেখিয়েছেন সেই পথে না এবং আল্লাহর উদ্দেশ্যে না এই দুই অবস্থা শূন্য যে ভালোবাসা এটা যদি আল্লাহর প্রতি হয় তাহলে এই ভালোবাসা কোনো কাজে লাগবে না এটা মোশেকদের ছিল কোনো কাজে লাগেনি তাহলে ভালোবাসা ফলদায়ক হলো যেটা আল্লাহর দেখানো পথে হবে এবং আল্লাহর জন্য হবে আলহব্য ফিল্লা ওয়াল সব্য লিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর দেখানো পথে ভালোবাসা এই ভালোবাসার বিপরীত হল আল বৌজ ফিল্লাহ ওয়াল বৌজলিল্লা এই ভালোবাসার অপরিহার্য দাবি হইল যে তার মধ্যে আল্লাহর জন্য শত্রুতাও থাকবে আল্লাহর পথে শত্রুতাও থাকবে যারা আল্লাহর শত্রু তাদেরকে সে কী করবে শত্রু জানবে তাদেরকে ঘৃণা করবে একজন আল্লাহকে ভালোবাসবে আল্লাহর শত্রুদেরকে ঘৃণা করতে করবে না এটা কখনো একত্রিত হইতে পারে এটা কখনো হতে পারে না একটা থাকলে আরেকটা অবশ্যই কী করতে হবে থাকতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ শত্রুদের প্রতি ঘৃণা উত্তরতভাবে জড়িত যেটা যে পরিমাণ বেশি হবে ভালোবাসা যে পরিমাণ বেশি হবে আল্লাহ শত্রুদের প্রতি ঘৃণা সেই পরিমাণ বেশি হবে আল্লাহর শত্রুদের প্রতি ভালো ঘৃণা যেই পরিমাণ কম হবে আল্লাহর প্রতি ভালোবাসা সেই পরিমাণ কম হবে আর এই ভালোবাসার পরিমাপের উপরই তারা আহ বা ইলেহি মিমিহি বাহি বাল্লামানদার হইতে হইলে মহাব্বত কি হইতে হবে থাকতে হবে ইমান যে মহাব্বত যে পরিমাণ কামেল হবে ইমাম সেই পরিমাণ কামিলাম ভালোবাসা যেটা ফলদায়ক সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর পথে ভালোবাসা এটার প্রকাশ হবে কিভাবে এটার প্রকাশ হবে আল্লাহ তালা যেই বিষয়গুলিকে ভালোবাসেন সেই বিষয়গুলিকে ভালোবাসা আল্লাহ যেই বিষয়গুলিকে ঘৃণা করেন সেই বিষয়গুলিকে কি করা ঘৃণা করা পরিহার তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পাবে বাস্তবে কারো মনের ভালোবাসা থাকতে পারে আল্লাহর প্রতি কিন্তু যদি রসমকে অনুসরণ না করে তাহলে এই ভালোবাসা কিনা কোন কাজের তার এমন ভালোবাসা যে নিজের যানের চেয়ারসুলকে ভেসে ভালোবাসে নিজের জীবনের চেয়ারসুল কে কি করে ভালোবাসে কিন্তু এই ভালোবাসা কার জন্য না আল্লাহর জন্য না তাহলে এই ভালোবাসা তাকে আল্লাহর ভালোবাসা পর্যন্ত পৌঁছাবে না সে মুভেন্ট হবে না সে জান্নাতে যাবে না ও ছোট্ট উদাহরণ হিসেবে আমরা স্মরণ করতে পারি আবু তালেবের বিষয়টা সে রস নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা নেই নিজের পরিবার পরিজনের চেয়ে বেশি ভালোবাসা নাই সব কিছুর চেয়ে বেশি ভালোবাসছে সে পুরা সমাজের বিরুদ্ধে সে একা রস হসের পক্ষে রয়েছে তার গোষ্ঠীর কার সংবাদে নেই এই ক্ষেত্রে কিন্তু কাজে আসেনি এক হাদিসের মধ্যে সাল্লাহআসালাম বলেছেন যে আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন আকাশের মধ্যে ঘোষণা দিয়ে দেন যে আমি তাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো তখন জীবরা তাকে ভালোবাসে ফেরেস তারা তাকে ভালোবাসে সমস্ত আকাশবাদীবাসী তাকে কী করে ভালোবাসে আর সেই ভালোবাসার প্রকাশ হিসাবে দুনিয়াতে যারা আল্লাহর খাঁটিবান্ধা তারা তাকে কী করে ভালোবাসে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 সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত হয়ে গেলে আমরা মনে করি সে জিব্রাইলের সেই আল্লাহর ভালোবাসা কি ধন্য হয়ে গেছে না তাকে যে অনেকে ভালোবাসে এটা কোন দৃষ্টিতে ভালোবাসে আল্লাহর জন্য আল্লাহর পথে ভালোবাসতেছে না ভিন্ন কোনো কারণে তার দেশীয় হওয়ার কারণে বা তার সৌন্দর্যের কারণে বা তার স্বার্থের সাথে মিল হওয়ার কারণে বা তার সুবিধা মতো ফতোয়া দেওয়ার কারণে এই কারণে তার প্রতি ভালবাসা অথবা আল্লাহ শত্রুদের সাথে তার ঘৃণা না থাকার কারণে সে ভালোবাসার পত্র হয়ে গেছে বাস্তবতা বর্তমানে এমন হচ্ছে যে আল্লাহ শত্রুদের প্রতি ঘৃণা না থাকার কারণে আল্লাহর শত্রুদের ব্যাপারে তার কঠিন অবস্থান না থাকার কারণে সে সর্বজন প্রিয় হয়ে আছে আর এই সর্বজন প্রিয়তাটাকে আমরা বলতেছি যে আল্লাহর ভালোবাসার প্রকাশ নিল্লা আল্লাহর ভালোবাসার প্রকাশ যার মধ্যে ঘটবে তার মধ্যে তো আল্লাহ শত্রুদের প্রতি শত্রুতাটা সবচেয়ে বেশি থাকবে যার মধ্যে এই প্রমাণটা এই চিহ্নটা এই নিদর্শনটা নাই তাকে যদি সর্বজন সর্বজনপ্রিয় দেখা যায় তাহলে বুঝতে হবে যে এই সর্বজন সর্বজনপ্রিয়তাটা তার মুদাহনাতের ফসল তার বিভিন্ন ধরনের কি কৌশলের ফসল এটা কিনা আল্লাহর জন্য বা আল্লাহর পথে না কেউ তার গুরুজন ভালোবাসে তার বড়দেরকে ভালোবাসে অর্থাৎ সে এই দলের হওয়ার কারণে বা এই গুত্রের হওয়ার কারণে বা এই সেলসেলার হওয়ার কারণে এখন সে আল্লাহ এটাকেই দাবি করতে চায় যেটা তার এই জনপ্রিয়তা কিসের জন্য আল্লাহ না এটা তো তোমার স্বার্থে তোমার দলের হওয়ার কারণে বংশের হওয়ার কারণে এখানে তোমার অহঙ্গত আছে এখানে তোমার ফকর আছে গৌরব আছে এই কারণে তার প্রতি তোমার ভালোবাসা এখানে আমাদের ভালোবাসাটাকে নির্দিষ্ট করতে হবে যে ভালোবাসাটা হতে হবে আল্লাহর জন্য এবং আল্লাহর পথে। এই ভালোবাসা তাকে এবং আল্লাহ আর এই ভালোবাসাটা এটা কোনো গন্ডি কি করবে না তখন আর আবদ্ধ থাকবে না তখন সে দেখবে না যে যাকে আমি ভালোবাসতেছি সে গরিব না ধনী সে সুন্দর না কালো সে আমার দেশি না সে বিদেশি তার টাকা পয়সা বেশি আছে না কম আছে সে আমাকে কিছু দেয় না দেয় না বরং যে তার বিরুদ্ধে সঠিক মাসালা দিতেছে। প্রকৃত সে যদি হকের তালাসকারী হয়ে থাকে এই ব্যক্তিকে তুলনায় যে তার কি করতেছে ঢিল ফতুয়া দিতেছে যাকে সে কি করতেছে যে তাকে কি করতেছে শরীয়তের ব্যাপারে সার দিয়ে দিতেছে সে নিজেও বুঝবে ও আমার কিসের জন্য মন জন্য কি করতেছে আমাকে ছাড় দিতে ভালোবাসা সফলতার দিকে ইনশাল্লাহ হবে তাই এই ভালোবাসাটা চিহ্নিত হয়ে যাওয়ার পরে এখন এটা অর্জনের ব্যবস্থাটা কি রহস্য ফিয়া। আল্লাহ বলতেছেন আমার মহাব্বত অবধারিত এবং নিশ্চিত হয়ে গেল সেই লোকদের জন্য যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে মু আমার জন্য একে অপরের জন্য সময় দেয় একে অপরজনের কাছে বসে একে অপরজনের কাছে গিয়ে কথা শুনে বিনোদনের জন্য না গল্প জন্য না বন্ধু বান্ধবের আড্ডা দিয়া ফুরা আল্লাহর জন্য তার এই মজলিসটা হবে হয়তোবা এই মজলিস এ শরিক হইতে গিয়ে তার অনেক ঝাক্কি জামেলা অবহাইতে হয় অনেক দাবি স্বার্থও তার নষ্ট হয় এই মতো জালে দিয়ে যায় এই জন্য পরবর্তী শব্দ আসছে তারা খরচ করে আরেকজনের সাথে কি করে সাক্ষাৎ করে এই যে সাক্ষাৎ আল্লাহর জন্য খরচ আল্লাহর জন্য আরেক ভাইয়ের সাথে মজলিস করা এইগুলি দিয়ে আল্লাহর মোহবতটা কি হয় অর্জন না। এইগুলি যখন কারোর আসে আর এইগুলি কিন্তু একটা মানে কি বলো হিসি ধরাসোয়ার ভিতরের বস্তু এটি কিন্তু মোহব্বত ভিতরে সৃষ্টি হওয়া সেটা কিন্তু একটা অনেকটা গাইতে অস্বাভাবিক মানুষের ধরাসোয়ার নাগালের বাইরের বিষয় যে দিলের অবস্থা আমি আমার দিল ধৈর্য পরিবর্তন করতে পারবো না কিন্তু কেউ যদি এই কাজগুলির সাথে জড়িত হয় আল্লাহর পক্ষ থেকে তার দিলের অবস্থা কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে কারণ আল্লাহর মোহব্বত যখন তার জন্য নিশ্চিত হয়ে যাবে তখন সে আল্লাহকে মহব্বত করবে আর আল্লাহর মহব্বতার জন্য নিশ্চিত হয়েছে সেই মহবাই না আল্লাহর তাকেও আল্লাহর প্রতি ভালোবাসা প্রদানকারী বানায় ফেলবে মহব্বতটা এটাই হয় যে উপরের দিক থেকে আগে আসে আল্লাহর মহব্বত যখন তার প্রতি হয়ে গেছে তখন সে আল্লাহকে ভালোবাসবে তার দিন তখন ঘুরে যাবে আর আল্লাহকে যখন ভালোবাসবে কেউ ভালোবেসে ফেলবে তখন এর প্রকাশটা হবে কি তার সবকিছু বদল হয়ে যাবে কারণ সব কিছু তো কাহ আল্লাহ এমনকি আজাম আসবে আল্লাহর পক্ষ থেকে এইটার মধ্যেও সে বদলতা পাবে আল্লাহর শত্রুরা তার গলা কেটে দিবে সে সবচেয়ে বেশি সফলতা অনুভব করবে সে বলবে ফুজতু আরব্বিল কাহাবার কাবার রবের শখত আমার জীবনটা সফল হয়েছে যে আমার মহব্বতের কোরবানি নজরানা সাক্ষ্য আমি পেশ করতে পারছি এটা তার কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয়ের মর্যাদা আছে খেলাফতের মর্যাদা আছে কত বড় বড় কাজ আঞ্জাম দেওয়ার মর্যাদা আছে এরপরও আল্লাহর জন্য মোহাম্বতের এই নজরানা পেশ করার আকাঙ্ক্ষা নিয়ে তিনি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সফল হয়েছেন এই পথে এই যে আল্লাহর জন্য শেষ হয়ে যাওয়া এটাকে তার সবচেয়ে বড় প্রাপ্তি জানবে তা আনন্দদায়ক জিনিসগুলির মধ্যে তো সে আনন্দ পাবে এই জন্য একজন আল্লাহর অনুগত বান্ধা মুক্তাকি বান্ধা আল্লাহর নিয়মটা দেওয়া যতটুকু মধুরতা পায় আল্লাহর শত্রু কাফের মুর্শেক সে নিয়ামতটা যত বড় আকারে যত বেশি আকারে যত নিশ্চিত আকারে এই পাক সে এই মধুরতার ধারে কাছে দেওয়া থাকে এই জন্য দুনিয়ার মধ্যে যারা বাহ্যিক সুখ সুবিধার উপকরণ দেওয়ার সবচেয়ে বেশি সমৃদ্ধ কাফের মুশেখরা এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি তুলনামূলকভাবে মুসলমানরা বর্তমান দুনিয়ার মধ্যে বাহ্যিক অবস্থানের দিক দিয়ে তারা কি দুর্বল কিন্তু আত্মহত্যার প্রবণতা তাদের তুলনায় মুসলমানদের মধ্যে কম মুসলমানদের মধ্যেও যারা আল্লাহ আল্লাহ যাদেরকে মুসলমান সমাজেও মনে করে কি বিশেষ করে যে এরা সবচেয়ে বেশি দুর্ভাগা এদের মধ্যে আত্মহত্যার দেওয়া কি নাই কি আল্লাহর জন্য আত্মহত্যা তখন এই তার এই আল্লাহ পক্ষ পক্ষ থেকে যা আসে সবগুলি কি হয়ে যায় মিষ্টি হয়ে যায় আজ মহাব্বত মোহাব্বত হাল পদ তুমি আমাদের ধারে দাঁড়িয়ে আছো কেন ভিতরে প্রকাশ কর তুমি আমাদের ভাই আমার ইয়ার বন্ধু তখন তার ভিতর থেকে এই উক্তি আসে যে আল্লাহে যেই পরিমাণ আমি লাফায় লাফায় আগে থাকে। শত্রুর ভয়ে সে পিষ্টান দিবে যখন মৃত্যুর সামনে দেখে পাগল হয়ে যায় মৃত্যুর সাথে আলিঙ্গন করার জন্য এই তো যুদ্ধের ব্যাপারে রসম বলেছেন কি যে নাকি যুদ্ধের মাঠে মুখবিলাম যুদ্ধের মাঠে যে অগ্রসর হইতে থাকবে আর এ অবস্থায় কি করবে মারা যাবে জান্নার জন্য এই জন্য রস হাতিছে শব্দ বলে যখন সবাই পলায়ন করছে সামনে থেকে বৃষ্টির মতো তীর আসতেছে রস কি করছেন যখন তার গাধা পর্যন্ত সঙ্গ দিতে পারতেছে না তীর বৃষ্টির কারণে সামনে ভালো রসুল কি করছেন থেকে নেমে সিংহের মতো হংকার দেওয়া শুরু করে আসলে আল্লাহর জন্য বিশ রজনটা এটাই জন্য সবচেয়ে বড় অর্জন তো এটাই মহব্বতের চূড়ান্ত পরীক্ষা আল্লাহ তাহলে আমাদেরকে এই বোঝটা দান করুন আল্লাহর জন্য যেন আমরা কি করতে পারি মহাব্বত করতে পারি আমাদের আমিরদের আনুগত্য মামুরদের সাথে আচরণ আমাদের ভাইদের সাথে সম্পর্ক এই সব ক্ষেত্রে আমাদের যদি এই ইয়ে ধ্যানটা থাকে যে আমাদের এই কাজটা কার জন্য হাল্লার জন্য তাহলে আমি দেখব যে আমার অনেক কিছু হল হয়ে যাচ্ছে সহজ হয়ে যাচ্ছে আর যদি হা সাথে নফসানিকে এখানে আমি কি করে দিই দান করা দিই তো অনেক হুকুম মানতে আমি পারবো না অনেক আচরণ আমার কী হবে না সহ্য হবে না অনেকের সাথে আমি কী করতে পারবো না মিশতে পারবো না আরবি সবাই গলায় গলায় কি হয়ে গেছে ভাই হয়ে গেছে ভাই কি মার পেদের আপন ভাইয়ের চেয়ে কি হয়ে গেছে বেশি বড় আপন ভাই হয়ে গেছে সোহানুল্লাহ সোহান